এর আগে আমরা আলোচনা করেছি উসুল আসাল লেখক জ্ঞানের সঙ্গায়। তিনটি বিষয়ের কথা বলেছেন তিনি বলেছেন ইম হল মহান আল্লাহ তার নবী সাল্লাহ আলহ্লাম এবং তার দিন সম্পর্কে জানা এবং প্রমাণসহ জানা আমরা আজ প্রথমে আলোচনা করব উসুল আল্লাহ লেখক জ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে তিনটি বিষয় যে ক্রমধারায় যে সিরিয়ালে উল্লেখ করেছেন তা নিয়ে প্রথমে মহান আল্লাহকে জানা তারপর নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে জানা এবং তারপর দিন ইসলামকে জানা আব্দুরার সহ অন্যান্য আরো বইতে দেখবেন এই ধারাটি একটু অন্যভাবে দেয়া আছে এসব বইতে প্রথমে আল্লাহকে জানা তারপর দিন ইসলাম সম্পর্কে জানা এবং তারপর মোহাম্মদ সাল্লু আলহিহসাল্লামকে জানার কথা বলা হয়েছে এ পার্থক্য কেন এর দুটো কারণ আছে প্রথম কারণ হল রাসুরল্লাহ সাল্লু আলিহসাল্লাম এবং দিন ইসলাম পরস্পর অবিচ্ছেদ্য দুয়ের মধ্যে কোনটিকে আগে বলা হচ্ছে সেটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না দ্বিতীয় কারণ হল লেখক এখানে ওয়া ব্যবহার করেছেন। আলিহাসাল্লাম ওয়া মা আরিফাত ইসলামী বিল আদিল্লা আরবিতে ওয়া অর্থ হল এবং ওয়া ব্যবহার করা হলেই যে সেখানে ক্রমধারা বা সিকোয়েন্স বোঝানো হচ্ছে এমন না যদিও অধিকাংশ সময় ওয়া ব্যবহার করা হলে সেটার দ্বারা সিকোয়েন্সকে বোঝায় কিন্তু সব ক্ষেত্রেই ওয়া ব্যবহার করা হলে সেটা দ্বারা ক্রমধারা বা সিকুয়েস বোঝাবে এটা আবশ্যক না লেখক বলছেন যে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাই্লাম এবং দিন ইসলামকে চিনতে হবে জানতে হবে দলিল সহ আমরা ইতিমধ্যেই এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব কারণ এলমের সংজ্ঞা দিতে গিয়ে লেখক এই যে তিনটি বিষয়ের কথা বলেছেন এগুলোই হলো এই বইয়ের মূল নির্যাস তবে এখন আমরা সংক্ষেপে আলোচনা করছি কেবল কারণ লেখক চারটি প্রাথমিক বা ইন্ট্রোডাক্টরি বিষয়ের কথা বলেছেন আর এই চারটি বিষয়ের মধ্যে প্রথমটি হল এলম আর এই এলমের আবার তিনটি অংশ আছে আমরা দেখেছি যে লেখক বলেছেন আল্লাহ নবী ও ইসলাম এ তিনটি বিষয়ে আপনাকে দলিল সহ জানতে হবে এখন আমরা দলিল সহ জানার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লা লেখক বলছেন বিল আদিল্লা আদিল্লা বা দলিল প্রমাণের শাব্দ অর্থ হল এমন কিছু যা অন্বেষিত বস্তু বা লক্ষ্যের দিকে নিয়ে যায় তবে আমরা আগেও বলেছি লুগাওই বা শাব্দিক কিংবা ভাষাতাত্ত্বিক অর্থের পাশাপাশি পরিভাষাগুলোর ইস্তাহী বা সারাই অর্থও থাকে আদিল্লা বা দলিলের সারাই অর্থ হল নজভিত্তিক বা টেক্সচুয়াল প্রুফ এবং বুদ্ধিভিত্তিক প্রমাণ নজভিত্তিক বা টেক্সচুয়াল প্রুফ বলতে বোঝানো হয় কুরআন সুন্না এবং যা কিছু সরাসরি এ দুটোর উপর ভিত্তি করে পাওয়া যায় অর্থাৎ ইজমা ও কিয়াস সুতরাং দলিল ও প্রমাণের একটি হল নজভিত্তিক প্রমাণ এছাড়া উপযুক্ত ও সামঞ্জস্যপূর্ণ বুদ্ধিবৃত্তিক প্রমাণের মাধ্যমে মহান আল্লাহ তার রসুল সাল্লাই এবং তার দিনকে চেনাও দলিলের অংশ যেমন আল্লাহ সু অনেকবার কুরআনে বলেছেন তার সৃষ্টিসমূহ পর্যবেক্ষণ করার চিন্তা করার এটি বুদ্ধিবৃত্তিক প্রমাণের উদাহরণ আল্লাহ কুরআনে বলেছেন অমিন আয়াতিহি অহি এবং তার নিদর্শন সমূহের মধ্যে শুধুমাত্র এই কথাটি কুরআনে মোট এগারো আল্লাহ তার সৃষ্টির জন্য আকাশ জমিন সমুদ্র দিন ও রাত্রির আবর্তন এগুলোর দিকে লক্ষ্য করা এগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার কথা কুরআনে এসেছে সুরা আল বকারশো চৌষট্টি নাম্বার আয়াত দেখুন আল্লাহ সু বলেছেন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار وفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسقر بين السماء والأرض لآيات لقوم يعقلون নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিবর্তনের মধ্যে লোকের উপকারী দ্রব্যে চলাচলকারী এবং আকাশ হতে আল্লাহর বর্ষিত সেই পানির মধ্যে যার দ্বারা তিনি পৃথিবীকে মরে যাওয়ার পর আবার জীবিত করেন তার মধ্যে এবং তাতে সকল প্রকার জীবজন্তুর বিচরণের মধ্যে এবং বাতাসের গতি পরিবর্তনের মধ্যে এবং আকাশ ও ভূমণ্ডলের মধ্যস্থলে নিয়ন্ত্রিত মেঘপুঞ্জের মধ্যে বিবেক সম্পন্ন লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে এর পাশাপাশি ওইসব মৌজিরাও আছে যেগুলো আল্লাহ সুহানের জন্য হয়েছিল যেমন সাল্লু আলী হোসাল্লামের হাতের আঙুলের মাছ থেকে পানির প্রবাহ বিভিন্ন জড়বস্তুর সাথে তার কথোপকথন এবং জড়বস্তুগুলো তার কথার জবাব দেয়া পাথর কর্তৃক তাকে সালাম দেয়া ইত্যাদি সাল্লু আলহিস্লাম এছাড়া কুরআন ও সুন্নাতে ইচ্ছায় রাসুল উল্লা সাল্লাহ্লাম আল্লাহকে গাইবের ভবিষ্যৎ বাণী করেছিলেন যেগুলো কেবল আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ওয়াহির মাধ্যমেই জানা সম্ভব এর মধ্যে অনেক কিছুই হুবহু তার বর্ণনা অনুযায়ী ইতিমধ্যেই সংগঠিত হয়েছে আর অন্যান্য ভবিষ্যৎবাণীগুলো সত্য হবার প্রতীক্ষায় আছি আমরা এগুলো প্রমাণের অন্তর্ভুক্ত লেখক বলছেন দলিল জানতে হবে আর তার আলোচনা ভালোভাবে বোঝার জন্য আপনাকে প্রমাণ সম্পর্কে বুঝতে হবে তাহাইদের মূল এবং আবশ্যিক বিষয়গুলো তাহাইদের মৌলিক বিষয়গুলো সম্পর্কে বিশ্বাস দৃঢ় হতে হবে যাতে কোনো সন্দেহ থাকবে না আর সাধারণত প্রমাণের মাধ্যমেই এমন অবস্থায় আমরা পৌঁছাতে পারি প্রশ্ন হল আকিদার ক্ষেত্রে কি কোনো সাইক আলিম বা জ্ঞানী ব্যক্তির তাকলিদ করা অনুসরণ করা যায়জ কি নাকি প্রত্যেকের জন্য প্রমাণ জানা আবশ্যক प्रमाण शर्त प्रमाण ना गृहीत अज्ञा दूजने ग्रहण करापूर्ण भाव तहिदे ऊपर विश्वास रखें तरफ मने को सन्देह नहीं कम दलिल सम्पर्कें दलिल जानते चाना बोलते শেখ ইমান্লাদিফিল আকাউদ শিরোনামের অধীনে আলিমগন এই বিষয়ে আলোচনা করেছেন মুকাল্লিদ হল অনুসরণকারী অনুকরণকারী তাকলিদ অর্থ অনুসরণ করা মুকাল্লিদ হল অনুসরণকারী মুকাল্লিদের ইমান কি সঠিক লেখক বলছেন কিছু বিষয়ের ব্যাপারে আপনার দলিল প্রমাণ জানতে হবে প্রশ্ন হল আপনার জন্য কি এগুলো জানা বাধ্যতামূলক নাকি এগুলো জানা উত্তম যদি আপনি দলিল প্রমাণ না জানেন তাহলে কি আপনার ইমান কবুল হবে মূলত এই বিষয়গুলো নিয়েই আলিমগণ আলোচনা করেছেন অনেকেই মনে করেন এই প্রশ্নের উত্তর খুব সহজ কিন্তু আসলে বিষয়টা অতটা সহজ না কারণ এ নিয়ে দু ধরনের দ্বন্দ্ব হয়ে থাকে প্রথম ও মূল দ্বন্দ্ব হল মোতাজিলা ফিরকা এবং আহলুসুন্না জামা অর্থাৎ আমাদের মধ্যে মোতাজিলাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর একটি হল তারা এমন সব লোকের ইমান প্রত্যাখ্যান করে যারা আকিদার ব্যাপারে দলিল প্রমাণগুলো জানে না অনেকে বলে থাকেন আশা বা আশাআরাও ক্ষেত্রে মোতাজিলাদের অনুরূপ বলে তবে আল এবং আশাআরিদের অন্যান্য আলিমরা বলেছেন যে আবুল হাসান আল আশাআরি রাহমাহুল্লা এমন কোনো কথা বলেননি এবং তিনি বিশ্বাস করতেন যে মুকাল্লিদের ইমান সত্য আবুল হাসান আল্লা শাহরি হলেন আশা আকিদার জনক তবে আমরা বিশ্বাস করি যে তিনি পরবর্তীতে আশাআর থেকে ফিরে এসেছিলেন যা হোক এ ব্যাপারের প্রথম দ্বন্দ্ব হল আহলুসুন্না জামা অর্থাৎ আমরা ও মৌতাজিলাদের মধ্যে দ্বিতীয় মত পার্থক্য হল আহলুসুন্না জামায়াতের নিজেদের মধ্যে এ ব্যাপারে মোট তিনটি মত আছে প্রথম মতটি হল আপনাকে অবশ্যই আকিদার বিষয়গুলোর ব্যাপারে প্রমাণ জানতে হবে যদি আপনি আকিদার বিষয়গুলোর ব্যাপারে দলিল না জানেন তাহলে আপনার ইমান অস্বীকার করা হবে আর রাজি আবুল হাসান আল আমিদি এবং মৌতাজিলাদের অধিকাংশই এমন কথা বলেছেন আবুল মুজাফর আসামি বলেছেন কিছু ফকি এবং কিছু ফালাসিফা বলেছেন সাধারণ মানুষের জন্য আকিদার ব্যাপারে অন্ধ অনুসরণ জায়েজ না এ ব্যাপারে কোরআন সুন্না ইজমা এবং কিয়াস এবং অন্যান্য প্রমাণ জানতেই হবে মৌতাজিলারা এ ব্যাপারে মানবীয় বুদ্ধিভিত্তি বা আকলের উপর খুব বেশি ভরসা করত দ্বিতীয় মতটি হল এ ব্যাপারে প্রমাণ জানা বাধ্যতামূলক না কোনো আলিমের কথার অনুসরণ অনুকরণ অর্থাৎ তাকলিদ করাই যথেষ্ট এবং যদি কারো ইমান দৃঢ় হয় এবং তার মনে কোনো সন্দেহ না থাকে তাহলে এতেই তার ইমান গৃহীত হবে তবে অন্তরে কোনো সন্দেহ থাকতে পারবে না এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই হল ওয়াল জামায়াতের অধিকাংশ আলিমদের মত প্রথম মতটি হল ইমান থাকার জন্য আকিদার বিষয়গুলোর ব্যাপারে প্রমাণ জানা আবশ্যক মূলত এটা হল মৌতাজিলাদের অবস্থান দ্বিতীয় অবস্থান হলো অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ না থাকলে এবং ব্যক্তি সত্যের অনুসারী হলে এসব ব্যাপারে দলিল প্রমাণ জানা আবশ্যক না তৃতীয় মতটি হলো দলিল প্রমাণ খোঁজা হারাম কারণ যদি আপনি এ ব্যাপারে যোগ্য না হন তাহলে দলিল খুঁজতে গিয়ে আপনি বিপদগামী হয়ে যেতে পারেন বলা হয়ে থাকে ইমাম আহমদ ইমনাহাম্বুলের কিছু অনুসারী এই মত রাখতেন তবে আমি এই শেষ মতটি বাদ দিব কারণ আমার মতে এই কথাটিকে আউট অফ কনটেক্সট নেওয়া হয়েছে মূলত এই কথাটি ঐসব সব দুর্লভ লোকদের জন্য বলা যারা অজ্ঞভাবে প্রমাণ খোঁজা শুরু করে এবং এর ফলে বিপদগামী হয় এই কথাটি এমন লোকদের জন্য যারা প্রমাণ বোঝার ক্ষেত্রে একেবারেই অক্ষম এমনকি তারা যদি প্রমাণ দেখে তাহলে সেটা বুঝতে গিয়ে তাদের গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তাই এ ধরনের লোকদের জন্য একজন আলিমের কাছে যাওয়া আবশ্যক সুতরাং আমরা এই তৃতীয় মতটি বাদ দেব কারণ এখানে একটি অত্যন্ত বিশেষ অবস্থার কথা বলা হচ্ছে তো প্রথম দুটি মতের সারসংক্ষেপ হল যদি কোনো ব্যক্তির দলিল খোঁজার ও অনুধাবন করার যোগ্যতা থাকে তাহলে তার উচিত আকিদা এবং অন্যান্য বিষয় দলিল খোঁজা আর এজন্যই আমরা এই বিষয়ে এত বিস্তারিত আলোচনা করছি কিন্তু যদি কোনো সাধারণ মানুষ যার পক্ষে দলিল খুঁজে দলিল অনুধাবন করে তা সঠিকভাবে আত্মস্থ করা সম্ভব না এমন ব্যক্তির জন্য প্রমাণ জানার প্রয়োজন নেই যতক্ষণ সে ইমানের উপর দৃঢ় আছে এবং তার মনে কোনো সন্দেহ নেই তবে উভয় ক্ষেত্রেই যে প্রমাণ ছাড়াই ইমান আনে তাকে বিশ্বাসী গণ্য করা হবে সে জ্ঞান সম্পন্ন হোক কিংবা না হোক আর যারা বলেন মানুষকে প্রমাণ জানতেই হবে তারা প্রমাণ জানাকে প্রথম দায়িত্ব সাব্যস্ত করেন নজার ওয়াল আউিবান মৌতাজিলারা বলত ব্যক্তির উপর প্রথম দায়িত্ব হলো প্রমাণ ও যুক্তি খোঁজা এটা হলো প্রতিটি ব্যক্তির উপর প্রথম দায়িত্ব এ কথার সবচেয়ে সহজ সরল জবাব হল প্রমাণ খোঁজা হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি কেউ অনুসরণ বা অনুকরণের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা পেয়ে যায় তবে তো সে লক্ষ্যে পৌঁছেই গেছে এ ব্যাপারে আসাফারিন ই একটি উদ্ধৃতি আছে যার মাধ্যমে পুরো বিষয়টির সারাংশ ফুটে ওঠে তিনি বলেছেন সত্য কথা তো এই কেউ মুমিনের ইমানের স্বীকৃতিকে এড়িয়ে যেতে পারে না অনুসারী হলো এমন ব্যক্তি যে অন্য কারো অনুসরণ করে বা অনুকরণ করে অর্থাৎ যে তাকলিদ করে তাকলিদ হলো সঠিক পথে পৌঁছানোর জন্য আর এই ব্যক্তি সঠিক পথে পৌঁছানোর জন্য নিজের জন্য একটি উপায় বেছে নিয়েছে এখানে তার কথার অর্থ হল প্রমাণ ব্যবহার করা হয় সঠিক পথে পৌঁছানোর জন্য যদি কেউ তাকলিদের মাধ্যমে অনুসরণের মাধ্যমে সঠিক পথে পৌঁছে তাহলে সে তো মূল লক্ষ্য অর্জন করেছে ইমাম আনা এ কথার সাথে একমত পোষণ করেছেন এবং সাহি মুসলিমের সরা বা ব্যাখ্যাতে এই রকম একটি কথা বলেছেন শাহিক আলী আল খোদাইর বলেছেন যতক্ষণ পর্যন্ত যা অনুসরণ করার কথা সে ব্যাপারে আপনি দৃঢ় থাকবেন এবং তাকলিদ করবেন এবং দলিল না জানা সত্ত্বেও আপনার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকবে না ততক্ষণ আকিদার ব্যাপারে তাকলিদ করা যায়জ আল্লাহ থেকে গ্রেফতারের কারণে যাদের উসাইম একই উপসংহার ব্যক্ত করেছেন যে যদি কারো মধ্যে কোনো সন্দেহ না থাকে তাহলে আকিদার ব্যাপারে তাকলিদ করা জায়েজ প্রশ্ন আসতে পারে তাকলিদ জায়েজ হবার দলিলগুলো কি কি প্রথম দলিল হল আপনি কিছু তেতাল্লিশ নাম্বার আয়াতে বলেছেন সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো জিজ্ঞাসা করুন আচ্ছা কি জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করতে হবে আল্লাহ আলাহ সেটা এখানে উল্লেখ করেননি আরবিতে একে বলা হয় হজফিলমুত আল্লাহ কি প্রশ্ন করতে হবে সেটা কি ইসলামের মৌলিক বিষয় অর্থাৎ তাওহিদ নিয়ে নাকি সাধারণ ফিক বিষয় নিয়ে এটা আল্লা সুহান উল্লেখ করেননি সুতরাং উত্তর হলো এই সব কিছুই এর অন্তর্ভুক্ত অর্থাৎ তাওহিদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে যেমন আমরা যেসব বিষয় আলোচনা করছি সেগুলো নিয়ে অথবা জাকাত হজ সালাতের আহকাম বা এই রকম ফিক বিষয় নিয়ে সকল ক্ষেত্রে এই জ্ঞান সম্পন্নদের প্রশ্ন করতে বলা হচ্ছে এটা হলো প্রথম প্রমাণ যে যদি একজন প্রশ্ন করতে চায় জানতে চায় তবে তারমান ঠিক আছে একশো ১২২ নম্বর আয়াতে বলেছেন অতপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না যাতে তারা দিনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং নিজ সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে তখন তাদের সতর্ক করতে পারে যাতে তারা গুণা থেকে বেঁচে থাকে এর অর্থ হল কোনো অভিযানে্পন্ন একটি দলের পেছনে থেকে যেতে হবে এবং অন্যান্যরা ফিরে আসলে এই দলটি তাদের সতর্ক করবে যাতে তারা ভালো ও মন্দের ব্যাপারে অবগত হতে পারে এবং পার্থক্য জানতে পারে অর্থাৎ একদল লোক পেছনে থেকে যাবে এবং দিনের শিক্ষা দেবে এই আয়াত অনুযায়ী সতর্ক করা যথেষ্ট যারা পেছনে থেকে যাবেন তাদের মধ্যে শিক্ষকেরা শিক্ষা দিবেন আর অন্যরা অনুসরণ করবে আগের আয়াতের মতো এ প্রমাণের কথা বলা হয়নি তৃতীয় প্রমাণ হল বলেছেন সুতরাং আমি আপনার নিকট যা নাজিল করেছি তা নিয়ে আপনি যদি সন্দেহে থাকেন তাহলে যারা আপনার আগে থেকেই কিতাব পাঠ করছে তাদেরকে জিজ্ঞাসা করুন অবশ্যই আপনার নিকট আপনার রবের পক্ষ থেকে সত্য এসেছে সুতরাং আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না অর্থাৎ এখানে বলা হচ্ছে হে মোহাম্মদ সাল্লু আলহিসালাম যদি আপনি সন্দিহান হন তাহলে যারা আপনার আগে থেকেই তাওরাত ইঞ্জিল পড়ছে তাদের জিজ্ঞেস করুন আর নবী মুদ সাল্লু কোন সন্দেহ তাকে এটা বলা হচ্ছে যাতে সাধারণ মানুষ প্রশ্ন করতে ও অনুসরণ করতে পারবে এই সবগুলো আয়াতে প্রশ্ন করার কথা বলা হয়েছে কিন্তু প্রমাণ জানতে হবে এমন কোনো কিছু এখানে বলা হয়নি এখানে বলা হয়নি আপনাকে প্রমাণ জানতে হবে মুখস্থ করতে হবে অথবা খুঁজে বের করতে হবে চতুর্থ প্রমাণ হল রসুলের এই হাদিস আছে রসুল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তিই বলবে লাহমুল্লাহ তার সম্পদ ও রক্ত সংরক্ষিত হয়ে যাবে তার রক্ত ও সম্পদ পবিত্র बेपारे सीमा लंघन कर पकड़ाओ करते क्योंकि रक्त और सम्पद के संरक्षित पवित्र गण्य कर कारण से लाइलाह इला मुहम्मद रसुल्लाह सल्लाहअसल्लम की प्रमाणसह लाइलाह इलाम्मद्ला कथा ना प्रमाणर कथा उल्लेख करत हादिसे उल्लेख अपा बुझे विषय प्रमाण टाईक इबने उम रही अत्यं जोर दिए অজ্ঞ এবং সাধারণ মানুষ ইসতিহাদ দলিল পরিপূর্ণভাবে অনুধাবন মুখস্থ করা এবং সঠিকভাবে যখন আপনি তাদেরকে বলবেন দলিল জানতে আপনি তাদেরকে আসলে এমন কিছু বলছেন যা তাদের সাধ্যের বাইরে এবং আল্লাহ সুরা নাফসান ইল্লা বলে আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কোন বোঝা আরোপ করেন না যেটা বাধ্যতামূলক এবং আসল লক্ষ্য তা হল কোন ধরনের সন্দেহ ছাড়া দৃঢ়ভাবে বিশ্বাস করা সেটা দলিলের মাধ্যমে হোক বা অনুসরণের মাধ্যমে হোক অধিকাংশ ফুকাহা বলেছেন সাধারণ মানুষদের আপনি ফিকের বিষয়ে দলিল জানতে বাধ্য করতে পারেন না কারণ এটা তাদের জন্য অত্যন্ত দুঃসাধ্য একটি কাজ আর আমরা তাদের আকিদার ব্যাপারে দলিল জানতে বাধ্য করতে পারি না কারণ সেটা তাদের জন্য আরো বেশি দুঃসাধ্য এই হাদিসটি শুনুন তার উঠ বাঁধলেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলিহালামকে বললেন আমি আপনাকে সোজাসুজি স্ট্রেইট ফরওয়ার্ড কিছু কথা জিজ্ঞেস করব দুইমা ছিলেন একজন বেদুইন তারা কিছুটা ভিন্ন ধাঁচের হয়ে থাকে এখানে তিনি রাসুল উহ সেটাই বলার চেষ্টা করছেন যে আমার আপনাদের মধ্যে ইবনে আবদুল মুক্তালিব দিইমা মা বললেন আপনি কি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আমি মুহাম্মদ, দ্বিমা তখন বললেন আমি আপনাকে কর্কশ ভাবে শক্ত ভাষায় কিছু কথা জিজ্ঞেস করব আমি এগুলো ব্যক্তিগতভাবে নেব না আপনিও এগুলো ব্যক্তিগতভাবে নেবেন না তারপর তিনি একত্ব নিয়ে প্রশ্ন করা শুরু করলেন তারপর জিজ্ঞেস করলেন আপনাকে কি আল্লাহ পাঠিয়েছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন আল্লাহ মান হ্যাঁ আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার একত্বের শিক্ষাসহ তারপর দিমামা দিনের পাঁচটি ফরজের ব্যাপারে প্রশ্ন করলেন उत्तर पार्टी इमान आनल हाथ तुले बल आल्ला रसुलिब कित नयोजन करब ना ए, ए देवना आनी जा सबकि कर এবং স্তম্ভ সম্পর্কে প্রশ্ন করেছিলেন এবং তিনি রাসুল উল্লাহ সাল্লামকে সত্যবাদী হিসেবে গ্রহণ করেছিলেন কোন সন্দেহ ছাড়াই তিনি ইমাম গ্রহণ করলেন এবং তারপর চলে গেলেন হাদিসটি ইমাম আন্সাঈ এবং ইমাম ইবনে ইবনেমাজ রাহিমাহম তাদের সুনানে সংকুলিত করেছেন ইমাম আন্না এই হাদিসটি নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন যখন ইমামরা বলেন যে সাধারণ লোকদের মধ্যে যারা অনুসরণ করে বা তাকলিদ করে তাদের মুমিন হবার জন্য প্রমাণ জানা আবশ্যক না এটা হল তার প্রমাণ ইমাম আন্না মোতাজিলাদের বিপরীতে বলেছেন যে কোনো সন্দেহ বা দ্বিধা ছাড়া দৃঢ় বিশ্বাস থাকাই তাদের জন্য যথেষ্ট এবং এটার প্রমাণ এই হাদিস থেকে পাওয়া যায় কেন এই হাদিস থেকে এটা পাওয়া যায় কারণ দিমামা ইবনে সাই্লাহআলা আনহু কোনো প্রমাণ ছাড়াই ইমান এনেছিলেন এবং রাসুল উসালামা রাজি আল্লাহন করেছিলেন গ্রহণ করেছিলেন তাদের কথোপকথনে প্রমাণের ব্যাপারে কোনো আলোচনা হয়নি তাকে প্রশ্ন করা হয়নি তুমি কি এই প্রমাণটা সম্পর্কে জানো ওই মুজিজা সম্পর্কে জানো সুতরাং এটা হলো একটি সুস্পষ্ট প্রমাণ যে ইমান আনার জন্য দলিল প্রমাণ জানা আবশ্যক না পরবর্তী প্রমাণ হল যখন সাহাবা অনারবদের ভূখণ্ডে প্রবেশ করতেন এবং যখন সেই সব লোক ইমান আনত সাহাবিগণ সেটা গ্রহণ করতেন মুতাজিলাদের কথা মতো বেদুইন কিংবা অনারবদের কাউকে বসে প্রমাণ করতে বাধ্য করা হয়নি কারো পরীক্ষা নেওয়া হয়নি কাউকে প্রশ্ন করা হয়নি কোন দলিলের ভিত্তিতে তুমি ইলা ইল্লাহ মহম্মদুর রসুল্লাহ বললে এবার আলিমদের কিছু বক্তব্য দেখুন ইমাম আনা রাহেমাহুল্লা বলেছেন যে সত্যিকারভাবেই বিশ্বাস করে শাহাদা উচ্চারণ করবে সে মোকাল্লিদ হয় কারণ রসুল উল্লাহ সাল্লু অনেক ক্ষেত্রেই শুধু তাদের মুখের শাহাদাতের উচ্চারণকেই যথেষ্ট মনে করেছেন এবং তাদের কাছ থেকে তাহিদ এবং আকিদার প্রমাণ জানতে চাননি আর এই ব্যাপারে যে হাদিসগুলো আছে সেগুলো শাহি এবং মুতোয়াতির এটা হল ইমাম আন্না রাহমাহুল্লার বক্তব্য ইবন আকিল রাহিমাহুল্লাহ বলেছেন দলিল জানা মূল উদ্দেশ্য না দলিল জানা হলো দৃঢ় বিশ্বাসে পৌঁছানোর উপায় যদি দলিল ছাড়াই এটা অর্জিত হয় তাহলে সেটাই যথেষ্ট আল ফসলের চতুর্থ খণ্ডে পৃষ্ঠা পঁয়ত্রিশের আশেপাশে ইবনু হাজাম উচ্চারণ করে যা কিছু নিয়ে এসেছেন তার সব সত্যায়ন করে এবং সেগুলো ছাড়া অন্য সকল কিছুকে অস্বীকার করে তাহলে সে একজন বিশ্বাসী যদি সে মুকাল্লিত হয় এবং দলিল জানা এখানে কোন পূর্ব শর্ত না লেখা তার বই রাজির ঠিক আছে সমকালীন আলীমদের মধ্যে আশান কৈতী রহেমাহুল্লাহ এই মত গ্রহণ করেছেন যেমনটা কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম আসাফারিন্লাহ বলেছেন এটাই সত্য যে কেউ মুকাল্লিদের ইমানের বৈধ হওয়াকে এড়িয়ে যেতে পারে না এছাড়াও শাহিক আলী আল খুদাইর এবং শাইক ইবন ওসাইম সহ অন্যান্যরা কি বলেছেন সেটাও আমি আপনাদের জানিয়েছি তো যেমনটি আমরা আলোচনা করেছি চারটি প্রাথমিক বিষয়ের প্রথমটি হল রা সুবাহ রসুল্লাহ সাল্লাইসাল্লাম এবং তার দিন সম্পর্কে প্রমাণসহ জানা আলহামদুলিল্লাহআলা এই চারটি বিষয়ের প্রথমটি অর্থাৎ রিল নিয়ে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করলাম পরবর্তী পর্বে আমরা চারটি প্রাথমিক বিষয়ের অর্জিত জ্ঞানের উপর বিষয়ে আলোচনা করবাইকুম এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মিডিয়ার ডট কম স্ল্যাশ মুবাসীর